কুমার ইবনু আবু সাল্লামা হতে বর্ণিত তিনি বলেন আমি ছোট ছেলে অবস্থায় রাসুল্লাহ সাল্লু আলসালামের খিদমতে ছিলাম খাবার বাসনে আমার হাত ছোট ছোটোছুটি করতো রসুল্লাহ সাল্লু আলসালাম আমাকে বললেন হে বৎস বিসমিল্লা বলে ডান হাতে আহার করো এবং তোমার কাছের থেকে খাও এরপর আমি সবসময় এ নিয়মেই খাদ্য গ্রহণ করতাম যার যার কাছের থেকে আহার করা